দশম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ে বলরামের পিতার সঙ্গে কথা বলরামের পিতার ভদ্রক প্রভৃতি উড়িষ্যার নানা স্থানে জমিদারি আছে ও তাঁহাদের বৃন্দাবন পুরী ভদ্রক প্রভৃতি নানা স্থানে দেবসেবা অতিথিশালা আছে তিনি শেষ জীবনে শ্রীবৃন্দাবনে শ্যামসুন্দরের কুঞ্জে তাঁহার সেবা লইয়া থাকিতেন বলরামের পিতামহাশয় পুরাতন বৈষ্ণব অনেক বৈষ্ণব ভক্তরা সাক্ত, শৈব ও বেদান্তবাদীদের সঙ্গে সহানুভূতি করেন না কেহ কেহ তাঁহাদের বিদ্বেষ করেন শ্রীরামকৃষ্ণ কিন্তু এরূপ সংকীর্ণ মত ভালোবাসেন না তিনি বলেন যে ব্যাকুলতা থাকিলে সব পথ সব মত দিয়া ঈশ্বরকে পাওয়া যায় অনেক বৈষ্ণব ভক্ত বাহিরে মালা গ্রন্থপাঠ ইত্যাদি করেন কিন্তু ভগবান লাভের জন্য ব্যাকুলতা নাই তাই বুঝি ঠাকুর বলরামের পিতামহাশয়কে উপদেশ দিতেছেন রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন ভাবলাম কেন এক ঘেয়ে হব আমিও বৃন্দাবনে বৈষ্ণব বৈরাগীর ভেক লয়েছিলাম দিন দিন ওইভাবে ছিলাম আবার দক্ষিণেশ্বরে রাম মন্ত্র লয়েছিলাম দীর্ঘ ফোঁটা গলায় হীরা আবার কদিন পরে সব দূর করে দিলাম একজনের একটি গামলা ছিল লোকে তার কাছে কাপড় ছোপাতে আসত গামলায় রং আছে কিন্তু যার যে রং দরকার ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রং হয়ে যেত একজন তাই দেখে অবাক হয়ে রঙওয়ালাকে বলছে এখন তুমি যে রঙের রঙেছ সেই রঙটি আমায় দাও ঠাকুর কি বলিতেছেন সকল ধর্মের লোকই তার কাছে আসিবে ও চৈতন্য লাভ করিবে শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন একটি গাছের উপর একটি বহুরূপী ছিল একজন লোক দেখে গেল সবুজ দ্বিতীয় ব্যক্তি দেখল কালো তৃতীয় ব্যক্তি হলদে এই রূপ অনেক লোক ভিন্ন ভিন্ন রং দেখে গেল তারা পরস্পরকে বলছে না জানোয়ারটি সবুজ কেউ বলছে লাল কেউ বলছে হোলদে আর ঝগড়া করছে তখন গাছতলায় একটি লোক বসেছিল তার কাছে সকলে গেল সে বললে আমি এই গাছতলায় রাত দিন থাকি আমি জানি এইটি বহুরূপী ক্ষণে ক্ষণে রঙ বদলায় আবার কখনো কখনো কোনো রং থাকে না শ্রীরামকৃষ্ণকে বলিতেছেন যে ঈশ্বর সগুণ নানা রূপ ধরেন আবার নির্গুণ কোনো রং নাই বাক্য মনে অতীত और भक्ति ज्ञान जोग सब पथ दियाईश्वर माधुर्य रस पान करें श्रीरामकृष्ण बलराम पितार प्रति बलिल बई और पुरुणा तब भक्तिशास्त्र पढ़ जमन श्री चैतन्य चरित्रृत कथाटाई ता भाता माधुर्य आस्दन कराँ रस रोश, भक्तरसिक से रस पानी पद्म भक्त भक्त पद्मेर मधुपान करम भगवान ना भगवानों भक्त ना हम थे तक भक्त हन रस भगवान हन रसिक भक्त हन पद्म भगवान हन ओलिनी निजे माधुर्य आस्दन करृष्णलीला तीर्थ গলায় মালা আচার এসব প্রথম প্রথম করতে হয় বস্তু লাভ হলে ভগবান দর্শন হলে বাহিরের আড়ম্বর ক্রমিক্রমে ক্রমে কমে যায় তখন তার নামটি নিয়ে থাকা আর স্মরণ মনন ১৬ টাকার পয়সা এক কাঁড়ি কিন্তু ১৬টি টাকা যখন একত্র করলে তখন অত কাড়ি দেখায় না তাদের বদলে যখন একটি মোহর করলে তখন কত কম হয়ে গেল আবার সেটি বদলে যদি একটু হীরা কর তাহলে লোকে টেরই পায় না গলায় মালা আচার প্রভৃতি না থাকলে বৈষ্ণবেরা নিন্দা করেন তাই কি ঠাকুর বলিতেছেন যে ঈশ্বর দর্শনের পর মালা ভেক এসবের আট তত থাকে না বস্তু লাভ হলে বাহিরের কর্ম কমে যায় শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি বলিলেন কর্তা ভযারা বলে প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ প্রবর্তক ফোঁটা কাটে গলায় মালা রাখে আর আচারী সাধক তাঁদের অত বাহিরের আড়ম্বর থাকে না যেমন বাউল সিদ্ধ যার ঠিক বিশ্বাস যে ঈশ্বর আছেন সিদ্ধের সিদ্ধ যেমন চৈতন্যদেব ঈশ্বরকে দর্শন করেছেন আর সর্বদা কথাবার্তা আলাপ সিদ্ধের সিদ্ধকেই ওরা সাঁয় বলে साधक नाना रकम सत्विक साधना गोपने साधक साधन भजन गोपन कर देख प्रकृत लोकर मत बोधय मशारितर ध्यान राजसिक साधक बाहिर आड़म्बर राखे गलाय जपर माला भेक गेरुआ गरदे कपड़ सोनार दाना देवा जपर माला जेम सोर्ड मेरे बसा বৈষ্ণব ভক্তদের বেদান্তমতের অথবা শাক্তমতের উপর তত শ্রদ্ধা নাই বলরামের পিতা মহাশয়কে ঐরূপ সংকীর্ণ ভাব পরিত্যাগ করিতে ঠাকুর উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ বলরমের পিতা প্রভৃতির প্রতি বলিলেন যে ধর্মই হোক যে মতই হোক সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে তাই কোনো ধর্ম কোন মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নাই বেদে তাঁকেই বলেছে সচ্ছিদানন্দ ব্রহ্ম ভাগবতাদি পুরাণে তাঁকেই বলেছে সচিদানন্দ কৃষ্ণ তন্ত্রে বলেছে সচ্চিদানন্দ শিব সেই এক সচিদানন্দ বৈষ্ণবদের নানা থাক থাক আছে বেদে তাকে ব্রহ্ম বলে একদল বৈষ্ণবেরা তাকে বলে আলেক নিরঞ্জন আলেক অর্থাৎ যাকে লক্ষ্য করা যায় না ইন্দ্রিয়র দ্বারা দেখা যায় না তারা বলে রাধা আর কৃষ্ণ আলেকের দুটো ফুট বেদান্তমতে অবতার নাই বেদান্তবাদীরা বলে রাম কৃষ্ণ এরা সচ্চিদানন্দ সাগরের দুটি ঢেউ এক বই তো দুই নাই যে যা বলে যদি আন্তরিক ঈশ্বরকে ডাকে তার কাছে নিশ্চয়ই পৌঁছবে ব্যাকুলতা থাকলেই হল শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হইয়া ভক্তদের এই সকল কথা বলিতেছিলেন এইবার একটু প্রকৃতিস্থ হইয়াছেন ও বলিতেছেন তুমি বলরামের বাপ সকলে একটু চুপ করিয়াছেন বলরামের বৃদ্ধ পিতা নিঃশব্দে নামের মালা জপ করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি বলিলেন আচ্ছা এরা এত জপ করে এত তীর্থ করেছে তবু এরকম কেন যেন আঠারো মাসে এক বৎসর হরিষকে বললুম কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে ব্যাকুলতা থাকলে এইখানেই কাশি এত তীর্থ এত জব করে হয় না কেন ব্যাকুলতা নাই ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন যাত্রার গোড়ায় অনেক খচমচ খচমচ করে তখন শ্রীকৃষ্ণকে দেখা যায় না তারপর নারদ ঋষি যখন ব্যাকুল হয়ে বৃন্দাবনে এসে বিনা বাজাতে বাজাতে ডাকে আর বলে প্রাণ হে গোবিন্দ মমজীবন তখন কৃষ্ণ আর থাকতে পারেন না রাখালদের সঙ্গে সামনে আসেন আর বলেন ধবলি রও ধবলি